হে বোন তোমার কল্যাণ কামিতায় আজ তোমার উদ্দেশ্যে কিছু কথা বলব বোন কিভাবে তুমি তাকে বন্ধু বলছো যে তোমার ক্ষতি সাধনের চিন্তা করছে কিভাবে তুমি তাকে প্রিয় মানুষ ভাবছ যে তোমার জন্যই তোমার পিছু নিয়েছে হে বোন প্রেমিক নামক যে মানুষটি তোমাকে বিবাহের আশ্বাস দিয়েছে তার এই আশ্বাস শুনেই তুমি তার কথা বিশ্বাস করে ফেল না তার ডাকে সারা দিয়ে নিজের সর্বনাশ ডেকে এন না নিজের হীনবাসনা চরিতার্থ করে সে খুব দ্রুতই তোমার কাছ থেকে কেটে পড়বে হে বোন বাস্তবতার দিকে তাকিয়ে দেখো তোমার মতো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 আয়নার সামনে গিয়ে নিজেকে জিজ্ঞেস করত কে তুমি মর্যাদা আর আজ তুমি স্ত্রীর পরিচয় দিতে হবে আপন সন্তানদের সামনে মায়ের পরিচয় দিতে সেদিন যেন তোমার অতীত তোমাকে লজ্জিত না করে পার উদ্যানের গুনাহের আড্ডাগুলো যেন তোমাকে নিজের কাছেই নিজেকে ঘৃণার পাত্রী বানিয়ে না তোলে নিজেকে তুমি উত্তম চরিত্রে শোভিত করো পরপুরুষের লোলভ দৃষ্টি থেকে বেঁচে থাকো কারো প্রপোজাল পেয়ে মিষ্টি কথায় তার প্রতি মুগ্ধ হয়ে পড়ো না বিবাহের আশ্বাস পেয়ে কারো সাথে একান্তে সময় কাটাতে যেও না জেনে রেখো হে বোন আজ যারা নানানভাবে তোমার মনোযোগ কাটতে চাচ্ছে তোমার শুভাকাঙ্ক্ষী পরিচয় দিয়ে কাছে ঘেঁচতে চাচ্ছে এমন মানুষগুলোই তো তোমার মতো कत बन के लाछित करी चालिए रक्त हे बन एक बार अंत एक बार भाव निजे बर्तमान अवस्था नहीं अंत एक बार चिंता कर महान आल्ला के भय कर दिन के आकड़े धर इ जीवन करो